সেকেন্ড এপিসোডে আমি তানভীর হোস্ট হিসেবে আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আহ আমাদের আজকের সেকেন্ড এপিসোডের এপিসোড শুরু করার আগে আমরা আমাদের যারা প্রথম এপিসোড শুনে শুনেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং এক্সট্রা একটা থ্যাংক তাদেরকে যারা আমাদেরকে আমাদের যেসব আহ ভুল ত্রুটি গুলো ছিল সেগুলো ধরিয়ে দিয়েছেন এবং ফিডব্যাক দিয়েছেন আলহামদুলিল্লাহ চেষ্টা করব আমাদের এই এপিসোড থেকে আমাদের পর্বগুলোকে আরো ভুল ত্রুটি থেকে মুক্ত রাখার জন্য ইনশাআল্লাহ আর এরপর আহ আমরা শুরু করতে যাচ্ছি আজকে সেকেন্ড এপিসোড সেকেন্ড এপিসোডের আমাদের আজকের গেস্ট হচ্ছেন আহ মোহাম্মদ তোহা আকবর ভাই তোহা ভাই কেমন আছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আর আমার সাথে আরো আছেন মাহবুব আমি কিভাবে পরিচয় করা দিবাই সেটা নিয়ে একটু ভাবতেছিলাম যে কিভাবে পরিচয় করা যায় তো আমি এভাবেই পরিচয়টা করাই যেভাবে আমার সাথে আমার পরিচয় হয়েছে মানে তার সাথে আমার আগে থেকে রিসেন্টলি কথা হয়েছে তো আমি তখন নক দিলাম এক ভাইকে যে তোহা ভাইকে দরকার আমি ফেসবুকে দেখি ফেসবুকটি অ্যাক্টিভেট তো সে ভাই বললো ওকে আমি জানাচ্ছি আপনাকে তো তবে ভুল হলে কিন্তু বলে কিনা আছে ঠিক আছে আমি জানাচ্ছি তোমা ভাইকে আপনি মেসেজ তো আমি দেখলাম যে তোমা ভাই নামে একজন মানুষ অ্যাক্টিভেট করলাম বেশ আমি তখন নক দিলাম যে ভাই আপনার সাথে কথা আছে আপনি একটু টেলিগ্রাম বা ভাইবার কোনটা আছে ভাই হলে কোনটা ইউজ করি না কি করা যায় রাখতে চাই এটা বললাম তখন ভাই বললো ভাই খুব প্রশংসা করলো করলো ফাইন তো এরপর ভাইকে বললো ভাই আমাকে বললো যে আমি আসলে ফেসবুকে বেশিক্ষণ থাকি না ফেসবুকে আমি কাজ শেষ করে চলে যাই রাইট করে দেন সেটা হচ্ছে আমাদের এই টাইমটাতে সোশ্যাল মিডিয়া বা এইট টাইমে আসলে এই টাইমের মধ্যে নিজেকে থেকে দূরে রাখা খুব ডিফিকাল্ট আমার কাছে হ্যাঁ ওনাকে মানে যেহেতু অডিয়েন্স অডিয়েন্সের জন্য মানে ফার্স্টে চেনা অনেক বেশি জরুরি এটা হলো উনি উল্টো নির্ণয় বইটার লেখক এটা হলে আমি তো ওই পরিচয় আমি আমি জানি উল্টোল বাট আমার কাছে এই অল্প কনভার্সেশন মনে হয়েছে এখনকার টাইমে আমাদের কিন্তু একটা বড় সমস্যা হচ্ছে যে আমরা এই অনলাইন সোশ্যাল মিডিয়া দিয়ে খুবই ডিস্ট্রাক্টেড হয় একটা ফোকাস একটা সিরিয়াস কাজ আমরা করতে পারি না একটা কিছু করতে বসলাম বা স্মার্টফোন হ্যাঁ লাইক ভাইবার বা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম বসতে করতে বসলাম একটা মেসেজ আসলো টেক্সট আসলো আমার তখন আমি এটার অ্যান্সার দিচ্ছি তোমাদের খুঁজে বের করা ডিস্ট্রাক্টেড মানে আনডিস্ট্রাক্টেড হাফ এন আওয়ার খুঁজে বের করার জন্য খুব ডিফিকাল্ট হয়ে গেছে তো খুবই টাফ খুবই টাফ তো এখন আরো সাসপেন্সে আসি আমার খুব জানার ইচ্ছে হলো আসলে তো ভাই আপনি এই যে সব কিছু থেকে দুই থেকে আসলে করেনটা কি না অ্যাকচুয়ালি ফেসবুক থেকে দূরে থাকার একটা মূল রিজন হচ্ছে আমার বেটার হাফ তো মানে সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে ফিটনার সময় এক আর দ্বিতীয় সময় ফোকাস থাকা ফেসবুকটা প্রায় সময় একটা বিশাল এডিকশনের মতো হয়ে যায় দেখা যায় যে বই পড়ছি মাঝখানে একবার ফেসবুকে ঘুরে আসা একটু নোটিফিকেশন চেক করে আসা তো এভাবে অ্যাকচুয়ালি বই পড়া যায় না আর আমার বই পড়তে খুব প্রবলেম হয় আর কি তো ওটা একটা মেন রিজন আর একটা হচ্ছে আমার আপনি আপনার আপনার আচ্ছা আপনার ইয়ের ব্যাপারে আপনি বলেন আপনার যে পড়াশোনা বা এখন কি করতেছেন সে ব্যাপারে জি আহ আমার পড়াশোনা করা হয় হাই স্কুলে হাইস্কুল ছিল আমার গভর্নমেন্ট মুসলিম স্কুলে চির এরপর গভর্নমেন্ট সিটি কলেজ থেকে আমার ইন্টারমিডিয়েট দেয়া এইচএসি টু থাউজেন্ড দেন এক বছর আমি অ্যাকচুয়ালি কোথাও পড়াশোনা করি নাই কোথাও চান্স পাই নাই আর এরপর বছর গিয়ে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং চান্স পাই তো ওখান থেকেই অনার্স কমপ্লিট করা অনার্স কমপ্লিট করার পর মাস্টার্স ওখান থেকে তো অনার্সে থাকাকালীন অবস্থায় আমার থার্ড ইয়ারে অ্যাকচুয়ালি রিসার্চে খুব ইন্টারেস্ট ছিল জগতে একটা মানুষকে নিয়ে আসছে আজকে এখানে আলাদা বুঝতেছি আপনার ভাষা বুঝতে পারি আমি কিন্তু একটু পরে আমি অন্য কথা বুঝবো আর। কি বলা উচিত একটা নাম দিচ্ছি বুক স্প্রিং যে ধারা থেকে ইসলামের মধ্যে উঠে আসা অনেক ভাইদের অনেকগুলো বই আসছে তারপরে হচ্ছে উনি হচ্ছে লিখলেন জানি কোনটা আহ একটা বইটা সিরিজ অফ বুক আসছে হ্যাঁ নিউ আমাদের এই ট্রেন্ডে বিকজ বই সময় আসলে আলেম বা পক্ষ থেকে আসছে বা এসে আসছে এটাই আমরা এক্সেপ্ট করি আপনার কাছে কি মনে হয় হঠাৎ করে 2018 থাউজেন্ড এসে এই এটা হওয়ার কারণ কিউজেন্ড সেভেন্টিন বলাটাই বেটার্ডিক এই বইগুলো যখন আসে তখন আহ এর আগের অ্যাকচুয়ালি মোটামুটি দশ বছর অনলাইন জগৎটা ছিল মানে ব্লগিং এর জগৎটা ছিল কমপ্লিটলি তো ওনারাই কোয়েশ্চেন করতেন ওনারাই আনসার দিতেন পচাতেন ইসলামকে ছোট করার ব্যাপারে মনে করেন যে আহ বা সংশয়বাদিতাকে তুলে ধরার ব্যাপারে যে পদক্ষেপ ওনারা নিয়েছিলেন এবং ওনারা সফল বলা যায় কারণ আমি নিজে একজন ভিক্টিম তো এই যে দশ বছরের একটা বিশাল গ্যাপ এবং গ্যাপ বলবো না অ্যাকচুয়ালি মুসলিমরা একচুয়ালি বুঝতে পারছিল যে কি করবে না করবে তো ওই সময় যারা ব্লগ পড়ে আসছেন এবং আহ সামরিন ব্লগ কিংবা বিভিন্ন ব্লগে যারা পড়তেন তারা একটা সময় গিয়ে এই আর্জেন্সিটি নিট করে ফিল করেন যে এরকম অ্যাকচুয়ালি ভাবে চলতে দেওয়া যায় না পড়াশোনা করা দরকার তারপর শরীফ আবু হায়াত অপু ভাইয়া তারপর নুসরাত রহমান আপু উনারা তো লিখতেন তারপর রেনুমা বিন্তানিস আপু ওনারা তো ব্লগিং করতেন কিন্তু অ্যাকচুয়ালি ওনাদের লেখাগুলো ছিল কমপ্লিটলি লাইক আর্টিকেল ধাচের ইসলামকে প্রপাগেট প্রোপাগে নিয়ে এত কিন্তু ওনারা যে প্রবলেম গুলো জেনারেট করছিলেন ওগুলোর কথা বলার মতো কেউ ছিল না তো একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে একটা বিশাল বয়ট ক্রিয়েট হয় এবং আপনার জানেন যে এইটার এখন কালচারটাই এটা যে মানে একটু এথিসটি কথা বললে ভালো লাগে বা অ্যাগনস্টিক মানে হচ্ছে স্মার্টনেস তো এটা একটা ট্রেন দাঁড়ায় যায় আলহামদুলিল্লাহ পরবর্তীতে ব্লগের জগৎ থেকে যারা পড়াশোনা করে আসছেন ওখান থেকে দেখা গেল যে না আমরা তো ছোট ছিলাম লাইক মেট্রিক দিলাম ইন্টার দিলাম হ্যাঁ এসএসসি এইচএসি দেওয়ার পর তো তখন ছোটই তো আমিও যখন জিয়ারি করার প্রিপারেশনে ছিলাম তখন আমার জিআরির যে টিচার ছিলেন অসাধারণ একটা মানুষ অসাধারণ মানুষ এই যে একাডেমিক দিকে উনি অনার্স করা অবস্থায় মানে তেরোটা পাবলিকেশন ছিল তো এই ভাইটাকে আমাদের একটা অনেকদিন আগে জি জি জি জি ওনারা উনারা কিন্তু অনেকদিন ধরে আনসার গুলো দিয়ে যাচ্ছেন চেষ্টা করে যাচ্ছেন যেখানে আমাদের এবং সবাই কিন্তু বিভিন্ন ইনভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি বোয়েড এরকম জায়গাগুলো থেকে টপাররা তো ওনারা রিসার্চ করতেন প্লাস পাশাপাশি ওনাদের এই অযৌক্তিক যে প্রশ্নগুলো সেগুলো যুক্তিসঙ্গত উত্তর দিতেন প্ল্যাটফর্মটা আমি বলবো আমার আমার কাছে মনে হয় আমার জানার মতে ওটাই প্রথম প্ল্যাটফর্ম যেখানে অ্যাকচুয়ালি যুক্তিসঙ্গত উত্তর দেওয়া শুরু হয় তো হ্যাঁ তো ওটার ফলশ্রুতিতে ফলো করতে করতে একটা সময় গিয়ে দেখা গেল যে আরিফ আজাদ লেখালেখি শুরু করলেন আমি আমি লেখালেখি শুরু করি আমার আমি বুঝি নাই মানে এই যে রেসপন্স করার বিষয়ে আপনাকে সেকেন্ড জেনারেশন না থার্ড জেনারেশন আমি জাস্ট যদি বলি শর্ট লাইফ স্প্যানে কি মানে আসছেন বলি সেই ক্ষেত্রে আমি যদি এস এম রায় থেকে ফার্স্টার্স্ট আমি কি জানি না ওনাদের আর কি লিখতেন কিনা লিখতেন আমার মনে হয় না আমি আসলে আমি অনলাইনে পাইনি আর কি তো এস এম রাহেম ফার্স্ট জেনারেশন ধরা হয় তাহলে আমাদেরকে সেকেন্ড জেনারেশন বলা যায় টু বলা যায় আচ্ছা ঠিক আছে আচ্ছা তো আপনার কাছে পর আমি তখন ভার্সিটিতে সেকেন্ড ইয়ারে তো ইসলাম যখন ফার্স্ট টাইম ন করে মাথা আমি মলিকুলার বায়োলজি যখন পড়তাম সেকেন্ড ইয়ারে ছিল তো মলিকুলার বায়োলজি পড়তে গিয়ে ধাক্কা খাওয়া এবং লাইক আমার প্রিভিয়াস ইভলিউশন নিয়ে বিশেষ ম্যাক্রো নিয়ে যতগুলো আইডিয়া ছিল সব ভেঙে পড়ে আর কি তো আহ এরপরে দেখা গেল যে অপু লেখা আমাকে খুব প্রভাবিত করে তত্ত্ব ছিলের জীবনে লেখক যিনি শরীফ আবু হায়াত অপু তো উনি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছিলেন তো ভাইয়ার সাথে যোগাযোগ ছিল ফেসবুকেই যোগাযোগ তো ভাইয়ার লেখা খুবই অনুপ্রাণিত করতো তো ওইখান থেকে অ্যাকচুয়ালি একটা বিশাল ইন্সপিরেশন কাজ আমি যেটা জানছি সেটা মানুষকে জানানো অনেক ব্যাপারটা এমন না যে আমি দাওয়া দিয়ে উঠায় ফেলবো বা বই কোনো প্যান ছিল না তো লিখার পরে দেখা যেত ট্যাগ করতাম জানানো ট্রাই করতাম তো খুব নেগেটিভ ফিডব্যাক পেতাম আর কি ক্লাসমেটদের কাছে এক সময় তো একদিন ওরা মিটিং করলো মিটিং করে ডেকে বলল যে আহ প্লিজ তুই আর কখনো এরকম ট্যাক্টে করিস না খুব বাজে দেখায় খুব ফালতু দরকার নাই তুই অনেক কিছু জানছিস অনেক কাজ হয়ে গেছিস দরকার নাই তো জানানো তো খুব কান্না করছিলাম আর কি সেদিন ওই সময় ওই সময় ওই সময় ফিলিংস যা থাকে আর শুরুতে তো আলহামদুলিল্লাহ এরপর অ্যাকচুয়ালি ওভাবে আর কাউকে ট্যাকটা করা হতো না মিলতেই লিখতাম যখন যেটা করতাম দেখা গেল যে অনলাইনে কোর্স করছি একটা তাফসিরের কোর্স করছি তাফসিরের কোর্স করতে গিয়ে দেখা গেল যে হ্যাঁ এটা নোট রাখা দরকার লিখছি লিখছি লিখতে লিখতে দেখা গেল যে একটা আর্টিক্যাল দাঁড়ায় গেল ওটা দেখা গেল ফেসবুকে পাবলিশ করে দিলাম হ্যাঁ এইভাবে অ্যাকচুয়ালি লেখাগুলো পাঁচ বছরের জমে টমে যা হইছে হওয়ার পর একদিন আহ সরোবর দাঁড়ালো আর কি সরোবর তো উপভয়াকে আমি একদিন লেখাগুলো সাবমিট করে দিলাম আর সিয়ানো সাবমিট করলাম তো ডক্টর মঞ্জুর ইল্লাহি স্যার আর ওদিকে অর্পু ভাইয়া পজিটিভ বললেন যে এটা বই হিসেবে দেওয়া যায় একটু অর্গানাইজ করতে হবে অর্গানাইজ করে দেওয়া যায় আচ্ছা তো আলহামদুলিল্লাহ অর্গানাইজ করতে করতে পরে দুটো অ্যাক্সিডেন্ট হলো আর কি সিয়ানের কিছু ঝামেলা হবে সিয়ান কিছুদিন বন্ধ ছিল সরোবর প্রকাশন প্রকাশন হিসাবে তো বন্ধই হয়ে গেল তো আলহামদুলিল্লাহ কোনো প্রকাশক পেলাম না আহ অভিজ্ঞ প্রকাশক আর পাই নাই তো পরে বুয়েটের এক স্টুডেন্ট মানে মাস্টারসে পড়ছে তো তিনি বলেন যে ভাইয়া উনি আমার মুসলিম স্কুলের আহ জুনিয়র একটু হাত করা যায় একটা ওই ব্যাপারে ব্যাপার না তখন জানতাম তখন এগুলো কিছুই জানতাম না আর এতেও নতুন প্রকাশনা হিসেবে উনি শুরু করলেন আমার আহমদুলিল্লাহ সব নিয়ে আচ্ছা এখন আমি একটা মনে হয় যে হ্যাঁ যখন ইসলামে আসলাম আমাদের পুরা সাইকোমেন্টাল সেট কিন্তু অনেক একটা পুরো ডিফারেন্ট একটা আউটলুক রাইট ডিফারেন্ট করছে এখন এখানে একটা কোশ্চেন আসে যে আমরা যারা আসলে ওইভাবে ট্রেন্ড না কম্পেয়ার্ড টু একটা মাদ্রাসার স্টুডেন্ট যদি বলি তারা ফাইভ টেন টেন ইয়ার্স আই থিং টেন ইলেভেন ইয়ার্স ধরে পড়ে তার দ্বারা তারা কিন্তু একটা টিচারের কাছে পড়ে সেই টিচার আট টিচারের কাছে পড়ে সেই টিচার মানে একটা চেইন অফ ট্রান্সমিশন আমাদের কিন্তু সেটা নাই আমি জানি খুব কম কম ভাইয়ের ক্ষেত্রে হয়তো এটা একটা এই কারণে শারীরিক সম্পাদনের ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট সম্ভবত সিয়াম পাবলিকেশনের বইতে আমি প্রথম শারীরিক সম্পাদনার ব্যাপারটা দেখি তত ছেড়ে জীবনেতেই তো খুবই ইম্পর্টেন্ট কারণ অপু ভাইয়া ছিলেন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট তো উনি যখন পার্টি ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে যান সম্ভবত ওই সময় বইটা পাবলিশ হয় তো এই যে জেনারেল লাইনের একটা ছেলে যখন একটা বই লিখবে ইসলামিক কোনো একটা কন্টেন্ট নিয়ে লিখবে তো কোন স্কলার যদি বইটা দেখে না দেন অবভিয়াসলি আকিদা কত বা মানে কুরআন্নার অ্যাগেইনস্টে কোনো একটা কথা চলে আসার সম্ভাবনা থেকেই যায় একটা ইয়েকে যদি আসলে চেক করা না হয় তাহলে এই ধরনের আগে অনেক ধরনের ডেভিয়েশন কিন্তু হয়েছে আমাদের হিস্ট্রিতে ইনলাইন ছিল না পরবর্তীতে বাড়তে বাড়তে জি আচ্ছা আচ্ছা এরপরে আমি একটা ছোট প্রশ্ন মানে প্রশ্ন করতে চাই এটা হলো এই দু হাজার সতেরোতে এই সব জেনারেল ভাইরাজ সব মানে লেখালেখি করছি হ্যাঁ ওনারা মানে মোস্টলি ফোকাস মানে বা এর উপরে বেশিরভাগ ফোকাস বা নাস্তিকদের জবাব দিতে মোটামুটি এটা ছাড়াও কি অন্যান্য বিষয়ে কি মনোযোগ আমাদের যারা লেখালেখিতে যারা লিখেছেন দুই হাজার সতেরোতে যারা লিখেছেন বেসিক্যালি সতেরো আঠারো উনাদের অ্যাকচুয়ালি লেখালেখির ব্যাকগ্রাউন্ডটাই নাস্তিকতাকে আনসার দিতে গিয়ে আনসার দিতে গিয়ে তো দেখা গেল যে ওই আনসার গুলোই খুব বেশি হয়তো দরকার ছিল ওই সময়ে কারণ আমাদের ইন জেনারেল যেমন আপনি নাইন টেন কিংবা এইচএসির বই দেখেছেন কিনা যাই না বায়োলজি বইতে বিবর্তনবাদের যেগুলো অলরেডি আহ ফেলে দেওয়া হয়েছে যেসব থিওরি সেগুলোকে এখানে স্টাবলিশ ট্রুথ হিসেবে দেখানো হচ্ছে আহ রিসেন্ট আহ যে বইটা আমার ছোট ভাই এইচএসি বই পরীক্ষার্থী তো ওর বায়োলজি বই দেখলাম আর কি হাস্যকর সব জিনিসপাতি দিয়ে ভর্তি তো এগুলার কারণে যেটা হচ্ছে এখন এই যে উক্তি জেনারেশন ওদের মধ্যে হচ্ছে হিউজ একটা কনফিউশন আর কি এই কনফিউশনের কারণে দেখা গেল যে এই টপিক নিয়ে যারা লিখেছেন বা লিখছেন বা লেখা ট্রাই করছেন ওনাদের দেখবেন যে পাঠক অনেক বেশি এবং আহ অ্যাকচুয়ালি শূন্যতাটা বলেন বা যে বিভ্রান্তিটা বলেন এটা আসলে যখন তৈরি হয়েছে তখন আমরা কেউ দাঁড়াই নাই বিভ্রান্তিটা বন্ধ করার ক্ষেত্রে কেউ দাঁড়াই নাই তো এখন এই কারণে এখন অ্যান্টিভাইরাস বলেন কিংবা অ্যান্টিবায়োটিক বলেন অনেক বেশি প্রডিউস করা লাগতেছে হ্যাঁ এখানে আমি আসলে কাজ করছি বা জড়িত তো যেমন আমরা এক্সপিরিয়েন্স থেকে দেখি আর কি অনেক সময় পাবলিশাররা যেটা করে যে সেই টপিকটাতেই বই বের করে সেই টপিকের উপরে যেটা মানুষ খাবে ছাপি তিন আসলে কি দরকার আমি জিনিসটা বুঝতে পারছি না মেবি একটা এক্সাম্পল দিই মনে করেন গাঁত জাল হ্যাঁ নিয়ে এমন একটা জিনিস মানে এই টপিকে বইয়ের কোন অভাব নেই থিঙ্ক অনেক বা কেন জি আমার কাছে এক্সট্রিক একটাই রিজন ফার্স্ট মাথায় আসে যে দাঁত জাল জিনিসটা কাইন্ড অফরি ফুলিটা পড়তে ভালো লাগে এটা নিয়ে পাবলিশাররা বই ছাপাইতে আগ্রহ আগ্রহ থাকে এখন এটা কি একটা প্রবলেম কিনা কারণ আমার হয়তো মানুষের দরকার হয়তো মেয়ে মেবি মেয়ে বিয়ে একটা বই দরকার আমি একটা এক্সাম্পল দিচ্ছি হয়তো বা অন্য টপিকে মানুষের জানার অভাব বা মানুষের ভুল করতেছে কিন্তু ওইটা বোধ মানুষের আগ্রহ নাই কিন্তু আগ্রহ হচ্ছে এক বিষয় সেই বিষয়ে কিনা এই সার্কেলে আমি ক্রিটিসাইজ করতেছি না ওভারঅল আমি এই জিনিসটার খুবই করি বাট আমার কাছে একটু মনে হয়েছে যে কাইন্ড অফ একটা ট্রেন্ড যেন না হয়ে যায় কারণ ট্রেন্ড হওয়ার একটা ট্রেন্ড হলে একটা প্রবলেম আছে আইমিন আমরা দেখুন জাস্ট কি বলবো মানুষের চাহিদাটাকে দেখি মানুষের প্রয়োজনটা কম দেখিটা আমি পুরোপুরি একমত এই ব্যাপারটা তো আমি পুরোপুরি একমত এই কারণে যে আপনি দেখবেন যে দু হাজার যে বইগুলো সবগুলো মোটামুটি কিন্তু একই ধাঁচের হ্যাঁ আপনি লেখার স্টাইল বা গল্পের স্টাইল বা প্রেজেন্টেশন স্টাইল সবগুলো দেখবেন যে আহ আর বিশ মানে একই ধাঁচে মোটামুটি একই ধরনের একই জনার লেখা এবং এটা আপনি যে কথাটা বললেন এই যে মার্কেটিং করে ব্যাপারটা প্রয়োজনীয় ক্রিয়েট করা এবং ক্রিয়েট করে ব্যাপারটাকে বিপজ্জনক কারণ এথিজম ব্যাপারটা কিন্তু সবার মধ্যে ইনেট না মানে ন্যাচারাল না সত্যি বলতে আমি দেখা যাচ্ছি যে রোগ বা যে এটা মোস্টলি কিন্তু শুধুমাত্র আসলে ভার্সিটিগুলার। মধ্যে একটু যারা শিক্ষিত ইভেন আমার কাছে মনে হয় স্কুল কলেজে যায়নি যদি আমাদের এটা কিন্তু খুব বেশি ছড়ায় নাই তবে আবার হবে চিন্তা করা যায় যে দেশ চালায় কারা বা প্রভাবশালী ইনফ্লুয়েন্সিয়াল পজিশন কারা থাকে যারা ইউ থেকে করে রাইট সেই হিসেবে এটাও একেবারে যে আসলে পার্থক্য থাকে কতটুকু খেয়াল করেন বা আমাদের আলেমরা পাবলিশাররা আমি বলবো লেখক আলেম পাবলিশার তিনটা তিনটা জনরা তো লেখকরা আমার মনে হয় যে এখন যারা লিখছেন তারা এই জায়গাটা তো হয়তো বেশি জোর দিচ্ছেন এই কারণে যে ওকে এটা নিয়ে লিখলে হয়তো বেশি আহ সরি টু সে সরি টু সে যে এটা নিয়ে লিখলে আসলে বেশি কি বলবো খুব সেন্সিটিভ কথা আসলে যে সবাই পড়বে হ্যাঁ সবাই পড়বে এবং হ্যাঁ তো এটা এটা একটা ব্যাপার আলিমদের কথা বলতে গেলাম আমি এটা বলবো যে আলিমরা অ্যাকচুয়ালি এটাও খুবই দুঃখজনক বিষয় ওনারা এই ব্যাপারগুলো থেকে খুবই ডিটাচ যেমন আমার এলাকায় যিনি মুফতি সাহেব ছিলেন ওনাকে যখন আমি বিশ্ববিদ্যালয়ের কথাগুলো বলতাম বা ছেলেদের এই কোয়েশন গুলো বলতাম উনি আকাশ থেকে পড়তাম কারণ উনি কমপ্লিটলি থাকেন হচ্ছেন একটা শুধুমাত্র আমার জানা একজন আব্দুল মাসুদ সে যে তো আসলে কিন্তু এটা আবেদন নাই এক ওখানে তো যেহেতু এখন এটা সত্যি যে আসলে আলমদের সাথে এখানে এটা যে আমি আমি আমি অর্থাৎ চাই আমি কোনো এই পডকাস্টে আমি কোন আলমকে ডাকবো ইনশাল্লাহ যে কেন আসলে কেনার যে অভিযোগটা আমাদের বিরুদ্ধে আসে এটা কেন আসে ইনশাল্লাহ এটা নিয়ে আমাদের ডিটেল কথা বলার জায়গা আছে কারণ আমরা দেখা যাচ্ছে কি এটা কিন্তু ইভেন একটা ফিকি মাসালা আমরা জিজ্ঞেস করি বড় ভাই ভাই জি জিটা কেমন হবে এটা কি হবে না হারাম হবে লাইক এটা কিন্তু আসলে জিজ্ঞেস কথা একটা আলমকে একটা ডিস্টেন্স তৈরি হয়েছে আমাদের সাথে আলেমদের রাইট এবং করে। এটা আশিক বলতেছিলেন সম্ভবত কথা হাসান উনি কথা বলবো না যে আলেম এবং আলেম এবং আওয়াম মানে আলেম এবং জেনারেল পাবলিকদের মধ্যে ডিস্টেন্সটা এত বাড়ছে কিছুদিন পর দুজনের মধ্যে কথা বলতে লাগবে যে বইটা আসলে আই থিংক এটা দিয়ে এক্সপোজ হন না বা ওনাদের ইয়েতে নাই বাট এটা আই থিঙ্ক আস্তে আস্তে মনে হয় একটু ওপেন হচ্ছে কারণ আলেমরাই বিষয়টা কিন্তু কিছু করা শুরু করছেন জেনারেল ভাই দেখা গেল যে আমার মনে হয় আর কি এই যে হারুন মিজার সাহেব যে সংবিধ বইটার যিনি সরাই করলেন উনার বক্তব্য দেখলাম তারপর আবু জাকারিয়া উনার মন্তব্য দেখলাম তো দেখা তো মনে হলো যে হ্যাঁ আমি আজকে থেকে আট বছর আগে মেবি একটা নাস্তিকতা বই খুঁজতেছিলাম কাটা বনে গিয়ে তো আসলে লিটারিটির নাই একটা দুটা বই মানে ছিল একজন বই একজন আলমকে আমি চিনি মরানা মোহাম্মদ আব্দুর রহিম উনি কিছু বলছেন আশির দশক বা নব্বই দশকের হ্যাঁ যদিও সত্যি বলতে কারণ এখনকার সময় ডিফারেন্ট একটা ডিফারেন্ট কিছু নিয়ে নাস্তিকরা আমাদের সামনে আসে বাট আমি জাস্ট বলতে চাচ্ছি যে আসলে ট্রেডিশনাল ইসলামিক ধারা থেকে খুব কমই রেসপন্স করা হয়েছে মেবি দ্যাটস দ্য রিজন যে আসলে আমাদের সেকুলার ভাইদেরকে এখানে আগায় সেকুলার লাইন থেকে উঠে আসা ভাইদেরকে আহ আগে আসতে হচ্ছে এই ক্ষেত্রে আমার একটা কথা বলার আছে ডক্টর লেখার উনি বলেছিলেন আর কি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ওদের কোশ্চন গুলা সিলি যে এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি স্কলারদের এসে আনসার দেওয়ার মতো প্রয়োজনও নাই কারণ হাস্যকর কোয়েশ্চেন যে এখানে অ্যাকচুয়ালি আলমদেরকে বদার হওয়ার কোন রিজনই নাই আর আর বইগুলোর যে আহ কি বলবো বইগুলোর যে উদ্দেশ্য উদ্দেশ্যি আলেম মুখী করা যে বইগুলো পড়ার পর অ্যাকচুয়ালি একটা মানুষ বুঝতে আচ্ছা কোরআনটা হলে এত ডিপ আমি তো আসলে জানতাম না আমার মনে হয় কোরআনটা এত এই যে এত মজার মজার টপিক আছে কোরআনে এই যে কোয়েশ্চনগুলো আনসার কোরআন পড়লেই আমি পেতাম আমার আসলে কনফিউজ হওয়ার কিছুই ছিল না কিমা আমি একটা আলেমের কাছে গেলে আনসার পেতাম আমার মনে হয় যে আহ এই যে প্যারাডক্সিক সাজিদ কিংবা কোষ্ঠী পাথর কিংবা ডাবল স্ট্যান্ডার্ড বা আর্গুমেন্টস অফ আরজু এই বইগুলো পুরো অ্যাকচুয়ালি একটা স্টুডেন্ট বা একটা রিডার একটা পাঠক সে বা সংবিধার কথাই বলি না কেন এই বইগুলো পরেই হবে আলেমদের সাথে ফিল করবে তো এই আর কি আর আলেমরা আমি বলবো না এখানে অ্যাকচুয়ালি আলেমদের দোষ নাই কারণ ওনারা যে এরিয়াগুলোতে ডিল করেন আহ সেইগুলাই আসলে যথেষ্ট এঙ্গেজিং আর এই যে আমাদের আমাদের দোষ আমি এই কারণে বলবো আমরাই আসলে দেখেন আপনার ইয়ে তামজির ভাই কি আছে মনে হয় একটা হ্যাঁ আছে একটা হ্যাঁ হ্যাঁ তো তামজির ভাই এখন মনে করেন আমাদের যে বাচ্চা কাচ্চা যারা আছে আমরা তাদের কয়জনকে স্কলার বানাতে চাই আমাদের কাদেরকে আমার ইচ্ছা আছে কারণ আহ যদি আমি আর যদি কারণ একটা হচ্ছে যে আমি ফিল করি এখন এই বয়সে এখানে আসলে ইয়ে থাকা যায় না বাইদ একটা ব্যাপারে সেটা আসলে আলমদের ব্যাপারে ওই যে আমি এটা এটা একটা একটা হয়ে গেছে আমাদের অনেকে যে আলামরা কেন এটা বলে না আলামরা কেন এটা করে না আমরা একটা কথা বলি আমরা একটা জিনিস খেয়াল না যে এই সোসাইটিতে এটা একটা ফালাঙ্গিক সোসাইটি আর কি বললে ভুল হবে না আলম হচ্ছে একটা সবচেয়ে একটা গ্রুপ কারণ আপনি দেখেন আলমদের আলেমদেরকে মূল থেকে মানে সরাই দেওয়ার যে কাজটা এটা শুরু করছিল ব্রিটিশরা কন্টিনিউ করা হচ্ছে কিন্তু আসতে পারে না চাইলো মানে মূলধারার সাথে আসতেও পারে না বা আসতে দেওয়া হয় না এমন একটা সিস্টেম করে রাখছে এই যে একটা আলাদা কারিকুলাম করে দেখে কমপ্লিটলি মূলধারা থেকে আলাদা করে দেওয়া এটাই ছিল অনেক বড় একটা প্ল্যান এবং এবং পরবর্তী ব্যাপারটা এমন দাঁড়ায় যে কে যদি স্কলার হতে চায় সে অ্যাকচুয়ালি মূলধারায় এসে কখনো বা ক্যারিয়ার করতে পারবে না এবং দেখা যায় যে হাই সোসাইটি বা যাদের অবস্থা একটু ভালো বা যাদের ঘরে মেধাবী সন্তানরা আছে তারা চায় যে তাদের সন্তানরা ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক কারণ ওখানে টাকা পয়সা ভালো ক্যারিয়ারটা একটু সেই এবং ঘরের যে বাচ্চাটা অ্যাকচুয়ালি পড়ালেখা পারে না ঠিক মতো যেতে চাই না অনেক সময় যে আসলে কিছুদিন আগে আমার একটা ফ্রেন্ড আমাকে বলতেছিল বস এই আমার অফিসে এরকম সমস্যা কিছু বলছে এখন আমাকে বললাম আমি বললাম আমি তো বুঝতেছি না এটা বুরোক্রেটিক বিষয়টা খুবই আমাদের এখানে এরকম রকম তুমি যেন ওনার সাথে কথা বলো বললো ওনারা কি বুঝবে এটা আসলে কিভাবে বুঝে আমি বললাম যে আমি বললাম ভাই মেবি বুঝবে না হয়তো আজকে বা তোমার মতো একজনের কোন যথেষ্ট না যেহেতু ওনারা এইসব ব্যুরোক্রেসির মধ্যে ছিলেন না কখনো বাট এটা কমিউনিকেশনের অভাব আই থিঙ্ক একটা বড় একটা বড় একটা প্রবলেম আর কি আমাদের তাহলে ইনশাল্লাহ আশা করা যে একটা একটা রেনেসা বছর হিসাবে মানে কাউন্ট করতে পারি ইয়ের আমাদের ইসলামিক যে লেখালেখির ব্যাপারে তাই না এর আগে এত কম্পাইল্ড মেটেরিয়াল ছিল না এদিকে ওদিকে কে ব্লগ লেগছে কোথায় এদিকে ওদিক সব মানে কেউ যদি হ্যাঁ আমরা আমরা যখন যারা জাহিল থেকে একটু সিরিয়াস হওয়ার চেষ্টা করি মানে ইসলামের দিকে এদের একটা সবারই সিমিলার প্যাটার্ন এই কলেজ ইউনিভার্সিটি পড়া পর্যন্ত জাহিল মিউজিক শুনছে এটা করছে ওটা করছে লাস্টে সামহাওয়া হিদায়ত হিদায়ত হয়ে গেছে সো এখন অন্যরা যারা এই রাস্তায় আসছে অন্যরা সবাই এক্সপেক্ট করে যে সেম পাথটাই ফলো করে আসবে কোনো এক সময় হিদায়ত হয়ে যাবে আসলে এটা আইডিয়াল সিনেরও না আগে যখন এই মানুষ এরা সবাই হুমায়ুন আহমেদ সমরেশ মজুমদার বা এই ইয়েদের ইন্ডিয়ান রাইটারদের বইটোই বা ইংলিশে যারা আছে জন গ্রিসম ড্যান ব্রাউন এগুলি বড় বড় হয়েছে সবাই এই সবাইকে এক্সপেক্ট করা উচিত না আসলে যে সবাই এগুলি পরেটরে কোনো সময় হৃদায়ত হবে কারণ তারা গেছে আমরা পারাও যেতে পারি তো আমি আমার মনে হয় যে টু টু থাউজেন্ড সেভেন্টিনের এই ইয়ারটা খুবই সিগনিফিকেন্ট আমাদের একটা রেনেসার একটা বছর এখন কোন একটা মানে এই ইসলামের আলোকে মানে ইসলামিক স্পিরিটের অনেকগুলো কম্পাইল ম্যাটেরিয়াল পাওয়া যাবে যাতে এই ছেলেদের ছেলেদের ব্যস্ত রাখা যায় বইয়ের পাঠাবাসের মধ্যে কেউ যদি আসলে বইটাই পড়তে চায় এদের জন্য অ্যাটলিস্ট মানে কিছু একটা সাপ্লাই দেওয়া যাবে যে তোমরা এগুলি পড়ো এই আজে বাজে আজে বাজে বিষয়টাকে আমি আমাকে চিন্তা করা উচিত আমাদের মানুষ প্রেজেন্ট করা উচিত যে আপনি দেখেন যে আমাদের সোসাইটিতে যেটা হচ্ছে আসলে যে নলেজ যে কনসেপ্টটা সবচেয়ে শ্যালোয়েস্ট একটা লেভেলে আছে এখন সবচেয়ে লোয়েস্ট লেভেলে আছে কিরকম আপনি দেখেন রিসেন্টলি যে আপনার প্রশ্ন ফার্স্ট হচ্ছে আমি এতটুকু পর্যন্ত শুনছি আমি জানা এগুলো তো অনেক সময় আনভেরিফাইড নিউজও আসে বাট মোর হবে প্যারেন্টসটা নাকি টাকা জমায় তহিল বানাইছে প্রশ্ন কিনার জন্য আমি এটা এটা ফেসবুকে না কই জানি দেখছি বাট প্যারেন্টসটা কিন্তু হেল্প করে প্রসেসটাতে প্যারেন্টসটা পর্যন্ত হেল্প করে আমি বলতে যাচ্ছি স্টুডেন্টরা তো করতে চাই এখন সেকুলার পার্সপেক্টিভে যে বিষয়টা হচ্ছে আর কি সেকুলার ওয়ার্ল্ডে যে বাংলাদেশে যে নলে জিনিসটার আসলে কোন দাম নেই মানে আপনারা কি শুনছেন নাকি যে প্রধানমন্ত্রীর শুনছেন নাকি হ্যাঁ আনফর্চুনেটলি আমি আমি কিন্তু দেখছি বাংলাদেশের পাঠা পাখা সাংবাদিকরা ওনার কথার সামনে একবারে কুপকাত তো সবাই শুনছিলেন আমি শুনি নাই তবে কুপকাত হচ্ছে এখানে আসলে আপনার গভর্নমেন্টের কি বা তারা কিভাবে প্রকাশ প্রশ্ন ফাঁস করে পারতেছে এটা কিভাবে সম্ভব গভর্নমেন্ট থেকে তারা শক্তিশালী এই ধরনের একটা কোশ্চেনছিল উনি বলছে যে আরে প্রশ্ন ফাঁসের কতক্ষণ আগে কুড়ি মিনিট আগে এক ঘন্টা আগে দুই ঘন্টা আগে দুই ঘন্টা আগেও যদি প্রশ্ন ফাঁস হয় তাহলে বই পড়ে প্রশ্নের উত্তর গুলা খুঁজে বের করে মুখস্থ করে তারপর পরীক্ষার খাতে লিখে আসবে এরকম বিলিয়ান্ট কজন আছে বাংলাদেশে আমি তো তব মানে আসলে বাংলাদেশের বাংলাদেশ সাংবাদিক জয় মামুন যারা ফেসবুকে খুব যেমন আমি আহ বাসার জোড়া জোর একবারই বিসিএস পরীক্ষা দিয়েছিলাম ছাব্বিশতম আহ সাতাশতম সম্ভবত সেবার প্রশ্ন আসলে লিক আউট হয় এখন আমার ফ্রেন্ড যারা আছে বুয়েটু টুয়েটে বা ঢাকা হলে যারা থাকত তাদের কেউ কেউ আসলে প্রশ্ন পাইছে কিন্তু আমরা কিন্তু খোঁজারই চেষ্টা করিনি যে প্রশ্ন আসলে লিক হবে কিনা বা খোঁজ করতে হবে এই জিনিসটাই মাথায় আসে নাই আল্লাহ জানেন কিন্তু এখন সবাই প্রশ্ন মানে পিছনে ব্যস্ত তোর ভ্যালু সিস্টেমটা গন আপনার আমার মনে হয় যে আসলে মানে আমাদের জেনারেশন যে সাফারিংটা করতেছে এটার পিছনে আমাদের আগের জেনারেশন মোরাল ভ্যালুর একটা বিশাল ফলের কারণে ব্যাপারটা এরকম যে মনে করেন আমাদের আগের জেনারেশন এরকম যে মনে করেন আমি যারা তারা বলছেন থেকে পাশ করে বেরোচ্ছ সমস্যা নাই তবে তুমি ব্যাংকে জয়েন করো ব্যাংক খুবই ভালো জায়গা কারণ এখানে হচ্ছে সিকিউর সেফ আমি যখন এইচএসি দিয়ে দিলাম সবাই বলে তুমি ডাক্তার হও ডাক্তার হইলে অনেক টাকা কামাইতে জিনিসটাকে আসলে মানুষ বিষয়টা বোধ হয় দেখে যে আসলে নলেজ মানে টাকা টাকা মানে নলেজ যেই নলেজের টাকা আছে সেই নলেজের দাম যে নলেজের টাকা নাই সেই নলেজের দাম নাই তাহলে এক হাজার টাকা তো আমি সামনে দেখতেছি যে হ্যাঁ এটা তো উসুল হয়ে যায় আমার আমি যখন হ্যাঁ হ্যাঁ মাস্টার করতেছিলাম তখন অনেকে বিসিসির প্রিপারেশন ছিল তো প্রিপারেশন ইচ্ছে তো ওদেরকে জিজ্ঞেস করলাম যে কেন প্রিপারেশন একটা একটা বাড়ি হয়ে যাবে বা গাড়ি হয়ে যাবে আর সবাই সালাম দিবে অনারের এখন একটা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে আমি ধরে নিচ্ছি যে এই সময় সবচেয়ে মেধাবী ছেলেটাই অনেক ফাইট করে অনেক স্ট্রাগল করে বিশ্ববিদ্যালয় চান্স পায় তো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া এত স্ট্রাগল করা একটা ছেলে যখন অনার্স মাস্টার্স এর সে পড়ে শিক্ষিত একটা ছেলে যখন তার এই মিন লাইফে হয় যে সেটা গাড়ি করবে বাড়ি করবে সেটা হোক বা যেভাবেই হোক ম্যাটার তো এই মোরালিটির অবস্থা যদি এই হয়চুয়ালি বড় একটা কোয়েশ্চা থেকে যে অ্যাকচুয়ালি আমরা কোনো এডুকেশন পাইছি কিনা বা এডুকেশনের ডিফিনেশনটা অ্যাকচুয়ালি আমাদের কি ছিল আর সেটা হল কি এই প্রসেসটা এমন আমার কাছে আমি দেখি যে স্কুল কলেজে শুরু হয় না মানে এই কনসেপ্টটা কিন্তু এই প্রবলেমটা এই মানে এই করাপনটা কিন্তু এখন ভার্সিটি লেভেল আবুল পর্যন্ত চলে গেছে খেয়াল করেন আপনার এই যে এই যে এটা ঠাটবাট নিয়ে একটা মহিলা কথা বলতে আয়সা একুশ টিভিতে তামিয়া তামিয়া রহমান রাইট মানে না রহমান অথবা জামান দুজনের একজন দুজন ছিল কিন্তু করাপশন করছে নকল করছে কোনটা একটা তার চেহারাটা খুব কুৎসিত সে চিন্তা করা নাই বা সে ঘরের মধ্যে বসে বসে ইন্টারনে ঘেটে খেটে কপি করতেছে চিন্তা করে চিন্তা করে দেখেন মানে একটা চোর কিন্তু সে চোর আমাদের সামনে কথা বলতেছে কিন্তু মানে ওই যে রামশাম যদি মতো না কিংবা হ্যারি না রাইট কিংবা মনে করেন যে আপনার আরো যে আছে আপনার ওই যে আবুল বলার যে লোকটা কয়দিন আগে পাঁচ হাজার কোটি টাকা জনতা ব্যাংক থেকে এখন এরা কে আসলে এরা কিন্তু আমাদের কলম লিখে কলমিস্ট হ্যাঁ এরা আমাদের বয়ান দেয় এদের অবস্থায় হচ্ছে এরকম আই থিঙ্ক এ ধরনের ঢাকা ভার্সিটিতে আরো আছে কিছুদিন আগে যে আপনার কিছুদিন আগে আরো একটা হল না ওই যে আপনারি তারপরে আমাদের হুমায়ন আজাদি উনি বই লিখছেন তাকে তো তাকে তো তার এক পেয়ার ওই যে কারণ এরা কিন্তু আমাদের সামনে একটা লিডার ভাবস্বরূপ আসে মানে আপনার দেখেন দেখেন টিভিতে আসে একটু গায়ে বসবে ভারী ভারী কথা বলবে শিক্ষা ব্যবস্থা চিন্তা করেন সেটাই কিন্তু আমাদের ভ্যালু সিস্টেমটাকে এরাই কিন্তু আসলে সাজেছে এবং এরাই বড় বড় কথাগুলো বলে যদি রামসাম যদি মনে বলতো আইন কেয়ার কারণ প্রত্যেকটা সোসাইটিতে করপ্ট লোক থাকে আমাদের মুসলিম হিস্ট্রিতে দেখেন সবচেয়ে পা সাহাবিদের খারাপ লোক ছিল না ছিলেন তারা কিন্তু দেখা যায় কি আসলে যে এদের যারা লিডিং ফিগার এরাই হল করাপ্টেড এবং এদের আসলে মানে ইমোরাল রাইট মানে মানে আমার কাছে সবচেয়ে ইয়ে লাগে যে আসলে রেজাল্ট কি দাঁড়ায় রেজাল্টটা দাঁড়াইছে আছে সোসাইটিতে আমরা প্রশ্ন আছে ঠিক আছে টাকা কামানোর জন্য একটা ধান দেওয়া ধরা হয় নলেজকে আমাদের আসলে কি অফার করা আছে তাদেরকে আর একটা বড় সমস্যা হলো এই কোন একটা প্রবলেম হওয়ার পর এটাকে মানুষ লাইটলি নিয়ে যাচ্ছে মানে সবাই তো মানে প্রশ্ন ফাঁস এটা কমন কিন্তু এখানে কমন ফেন হয়ে গেছে এবং মানুষের হয়ে যাচ্ছে এইটা হল প্রবলেম মানে ব্যাপারটা হ্যাঁ এই ব্যাপারে এই ব্যাপারে করণীয়টা কি বলে আচ্ছা আমি তো হোস্ট যাই আসলে আমাদের আমাদের আমি খুব একটু অ্যাবস্ট্রাক্ট একটা কথা বলি আই থিঙ্ক এটা মানে আমি কোন গাইডলাইন দিচ্ছি না হ্যাঁ আমার কাছে মনে হয় সেটা হচ্ছে নলেজের যে ট্রু ভ্যালু আছে সেটা মানুষকে দেখানো যদি বলি করেন এখন আসলে এটা এটা কিভাবে হবে এটা আসলে পার্সপেক্টিভটা চেঞ্জ হওয়ার হবে কারণ আমাদের যখন একটা আমরা আমাদের উচিত আসলে আহ ইসলামিক ইসলামিক ইয়ে থেকে ভিউ পয়েন্ট থেকে আসলে নলেজের গুরুত্বটা কোথায় এটা মানুষকে বুঝানো এটা মেবি আপনাদের আপনার মধ্যে যারা আছেন তারা বই লিখতেছেন বা আমরা মানে দেখা ঠিক না এটার জন্য তখনই একটা ওয়ে একটা করাপ্টেড একটা থিংকিং মাথার মধ্যে পেয়ে বসে যেটা অ্যাকচুয়ালি এই করাপ্টেড থেকে কি হচ্ছে আজকালকার ছেলেপেয়েরা কিন্তু ফার্স্ট এডেড পরীক্ষা সিস্টেমটা নিয়ে তাদের আসলে নতুন একটা মিনিং দেখানো দরকার লাইফের তারা আসলে বেঁচে আছে কেন রাইট আই থিঙ্ক দিস গোজ ব্যাক টু অরিজিনাল টপিক যে আসলে যে টপিক গুলো আপনারা লেখালেখি করেন যে কেন আসছি দুনিয়াতে কোথায় যাব রাইট এই বিষয়গুলো আসলে তাহলে আমাদের মূল টপিকে ফিরে আসি আসলে ওই টপিকটা আপনি যারা জিজ্ঞেস করছেন আমার কাছে যে আমার কাছে মনে হয় এটা বেশ কমপ্লেক্স আমি চাইলে সিস্টেমটা চেঞ্জ করতে পারবো না ধুম করে এটা আসলে হয় না কারণ এটা একেবারে কি বলবো পরতে হয় মেবি গভর্নমেন্ট যদি স্ট্রিক্ট হয়তো হবে কিন্তু আসলে প্রবলেম কিন্তু শুধুমাত্র প্রশ্ন ফাঁস মধ্যে না কারণ সামিয়া রহমান হয়তো প্রশ্ন ফাঁস করে ফাঁস করা প্রশ্ন দিয়ে করে ইয়ে তা না কিন্তু সেও কিন্তু করাপন করতেছে সে তো সব করাপ করতেছে না কিন্তু মিসলিডিং জিনিসপত্র সে তার মতো আমি যখন সামির আমি মিন করতেছি সামির অনেকজন আছে এই তারা আসতে পারে না তারা করতেছে আমরা আসলে লাইফটা দেখতেছি দেখেন মানে এটা কিন্তু ইউরোপ আমেরিকায় তো একটা লেভেলে গিয়ে প্রবলেম গুলা ধরা পড়ে মেবি ঠিক রাখে তাদের প্রসেস টু হান্ড্রেড ইয়ার্স ধরে এটা হয়ে আসতেছে কখনো মিলিটারিলি হচ্ছে কখনো হচ্ছে হয়তো ইউএন বা যেই এখন যেসব ম্যান্ডেড ট্যান্ডেড দিয়ে তারা ইকোনমিক ব্লকেট দেয় কখনো যুদ্ধ করে বা ইকোনমিক একটা পাইপলাইন বানায় ফেলছে হ্যাঁ এখন ওই আমরা একটা র্যাশ দেখতেছি আর কি আর মুসলিম ওয়ার্ল্ড মুসলিম দৃশ্য আসলে মুসলিম সমাজ সহজেই এগুলাকে হজম করতে পারে না কারণ কাইন্ড মধ্যে একটা একটা একটা সেন্স এখনো আছে সে কারণে আসলে আমাদের এই লাইনে আহ প্রকাশনী হইতে পারে প্রকাশনী বা প্রকাশন রিলেটেড যতগুলো আছে ম্যাগাজিন ট্যাগাজিন আমরা এখানে আসলে আমাদের কি করার আছে কি মনে হয় মানে কাজকর্মের জায়গা আমার কাছে বইয়ের প্রথম জায়গাটাতে যাওয়া লাগে আমি বলবো কন্টেন্ট নিয়ে বোধ একটু কথা বলা দরকার কন্টেন্টের জায়গাটাতে নেক্সট যে জায়গাটা আসার দরকার বলে আমি মনে করি এবং একটু আগে কথা বলছিলেন যে এডুকেশন সিস্টেম বা টোটাল সিস্টেমে যে এটা বন্ধ করার ক্ষেত্রে আপনি একটা বললেন যেটা খুবই কমপ্লেক্স এবং ক্লিয়ার কাট স্পেসিফিক গাইডলাইন সম্ভব না আমার একটা মতামত আছে এই ব্যাপারে সেটা হচ্ছে এবং এটা বইয়ের মাধ্যমে আসতে পারে আহ ব্লগে ফেসবুকে লেখালেখির মাধ্যমে আসতে পারে আপনারা পডকাস্ট নিয়ে কাজ করছেন পডকাস্টে অডিও ফাইল হিসেবে আসতে পারে সেটা হচ্ছে একটা স্পিরিচুয়াল রিভাইভাল দরকার আমার মনে হয় কমপ্লিটলি পার্সোনালি মানে পার্সোনাল একটা অপিনিয়ন যে স্পিরিচুয়াল যে রিভাইভালটা খুবই খুবই প্রয়োজন এবং আহ নিজেকে নাচে না এবং সৃষ্টি হিসেবে নিজের যে পটেন্সিয়াল সেটা আইডেন্টিফাই করতে না পারা এবং আমরা যে স্টেশন কত হাই এবং আমাকে কত হাই স্টেশন দিয়ে ক্রিয়েট করা হয়েছে বা আমি ওখানে কত নিচে নামছি এবং সে আমাদের আবার সেই হাই স্টেশনে রিচ করার মতো এবিলিটি আছে এবং আল্লাহর সাথে কানেক্টেড হওয়া আল্লাহকে চিনতে পারা নিজেকে চিনতে পারা আমার মনে হয় যে এই জায়গাটাতেই বোধহয় এখন একেবারে শুধু অনলাইনে কাজগুলো অ্যাকচুয়ালি হবে না এটা অফলাইনে এবং এই জায়গাতেই বোধহয় আলিমদের সাথে কানেক্টেড হওয়া খুব দরকার মানে কারণ স্পিরিচুয়াল গাইডলাইনের দিকে তো আসলে উল্টা পল্টা গাইডলাইনের অভাব নাই তো এটা আমার ধারণা আর কি আর প্রকাশনার কথা যেটা বললেন যে কথা বলতে গেলে আসে তারপরে প্রুফ ফিডিং এর কথা আসে কাগজের কথা আসে বাইন্ডিং এর কথা আসে তো আহ তো আপনার আপনাদের কি এই ব্যাপারে কোনো ইয়ে আছে কি না যেমন অনেকগুলো কমপ্লেন শোনা যায় যে দাম বেশি দাম নিয়ে আমি আপনার সাথে কথা না বলে দাম নিয়ে কথা বললেও আমার ইচ্ছা আছে কোন একটা পাবলিশার পাব কি না ট্রান্সলেশনের জন্য চার্জ বা এই ধরনের এটা মানে মেবি তারাই ইয়ে করতে পারবে আপনি একজন লেখক আমি আপনার থেকে কন্টেন্ট ব্যাপারে শুনতে চাই যে আপনার কাছে কি মনে হয় কোন ধরনের কন্টেন্ট আমাদের আসলে কাজ এখন যে বুক স্প্রিং যদি এটা বুক স্প্রিং বলে আহমদুলিল্লাহ এটা মোর এখন আর কোন ধরনের কন্টেন্ট আপনার কাছে মনে হয় যে আমরা টাচ করার সময় আসছে বা সামনে প্রয়োজন হবে আমার এক্ষেত্রে আমার ধারণা এটা এরকম যে মনে করেন কথা শুরুটা আসলে যে হ্যাঁ নাই। এখন জাস্ট টু থাউজেন্ড সেভেন্টিনের আপনি বুক স্প্রিং বলেন তাহলে এখানে যেটা সেটা চিল্ল হ্যাঁ এরপরের স্টেপটা বোধ হয় মোহাম্মদ রসুল্লাহ যে প্রফেসর ইসলামের যে টিচিং গুলোকে লাইফে অ্যাপ্লাই করে কিভাবে নিজের স্পিরিচুয়াল ইম্প্রুভমেন্টটা করা যায় মোরাল স্পিরিচুয়াল জায়গাতে নিজেকে আপরাইট করা এবং দাঁড়ানো শক্ত হয়ে দাঁড়ানো যে হ্যাঁ আমি আসলে টাকার জন্য বাঁচতে আসি নাই টাকাটাই সব না ম্যাটেরিয়ালিজমই সব না তো এই ক্ষেত্রে যে প্রত্যেকে যে পার্সোনাল জায়গা থেকে অনেকে বলবে স্যাক্রিফাইস আমি বলবো ইনভেস্টমেন্ট যে ইনভেস্টমেন্ট করা যেহেতু সে নিজেকে চিনবে আখিরাত চিনবে আল্লাহকে চিনবে প্রফিটকে চিনবে কাজে সে প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে এখন কাজ করবে এই কাজটা করার জন্য নিজেকে চিনা আল্লাহকে চিনা রসুলকে চিনা এবং অ্যাকচুয়ালি চিনা অ্যাকচুয়ালি পড়ার কথা বলবো না আমি বলবো যে চিনা ট্রুলি চিনা ইনসাইট থেকে শুধু টেক্সচুয়াল বা এই যে অডিও বা আলোচনা এরকম না নিজের ভিতর থেকে বোধটাকে জাগ্রত করা এবং এই ফাইটটা আসলে অনেক বিশাল কারণ ফেসবুকের মতো একটা টাইম যখন যাচ্ছে আমি মাইসেলফ আমি আমি এডিক্টেড ফেসবুকে এবং আমি ছাড়ার যে ট্রাই করতেছি এবং আমি জানি আপনাদের কি অবস্থা এবং আমি নিকোলাস কারের দ্য শ্যালোজ বইটা পড়েছেন কিনা আমি জানি না তো ওখানে উনি আহ নিউরো সাইন্টিস্ট তুমি ওখানে দেখিয়েছেন যে কিভাবে ইন্টারনেট একটা মানুষের ব্রেনের একটা অংশকে কমপ্লিটলি স্টিভ করে দেয় একটা এডিক্টেড মানুষের মতোই কমপ্লিটলি স্টিফ করে দেয় তো এই যে এই এডিকশন থেকে বের হয়ে আসে নিজে সেলফ কন্ট্রোলটা আবার গেইন আমার মনে হয় শুরুটা এখানে এরপরে নিজেকে বিল্ড আপ করা কারণ রুট লেভেল থেকে যদি একটা মানুষ নিজেকে বিল্ড আপ করতে না শিখে আমার মনে হয় না এটাকে আসলে বাড়ানোর বিষয় আচ্ছা মাহুব ভাই আপনার কাছে কি মনে হয় আসলে এই বিষয়গুলোতে যে কোন ধরনের বিষয় আমাদের এগুলি নিয়ে কিন্তু ওরা মানে খুব মানে ফ্রিকুয়েন্টলি লিখেই যাচ্ছে সো সব ক্ষেত্র আমাদের মনে হয় একটু টাচ করা উচিত সো দ্যাট আমাদের কিছু একটা মানে কাউন্টার থাকে কাউন্টার মেটেরিয়াল না থাকলেও রিলেটেড থাকে আমার কাছে মানে তারানা আলিম তো এখন আমি যাই না নেবে হয়তো সময় নেই আহ এগুলো পড়তাম ছোটবেলায় আগে আর কি দেখতাম তখন দেখতাম যে আমি তো ভালোবাসি তার সাথে আমার সাই সম্পর্ক হয়ে গেছে নেই তুমি ভালোবাসার সব মিনিংলেস সব মিনিং তো এই যে লাভ রিলেশনশিপ ফ্যামিলি ম্যারেজ এই যে একটা জায়গা এখানে কিন্তু আমাদের আমাদের ভিউ হেভিলি করাপ্টেড আমরা কিন্তু অনেক সময় আমাদের বিষয়গুলোতে কিন্তু আমাদের এক মানে কাজ করা একটা জায়গা আছে নট অনলি জাস্ট আইডিওলজিক্যাল বিষয় মানে এগুলা খুবই প্র্যাকটিক্যাল খেয়াল করেন আপনি চিন্তা করেন যে মনে করেন ডেমোক্রেসি হ্যাঁ এটা একটা আইডিওলজি যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক কিন্তু এটা মানুষের লাইফকে কতটুকু এফেক্ট করতেছে ইচ এভ্রিমেন্টে বিষয়গুলা আর একটা জিনিস মানে একেবারে মানে কি বলো টোয়েন্টি ফোর আমরা যেসব নিয়ে খুব অকুপাইড এঙ্গেজ থাকি এই বিষয়গুলোতে আসলে আমাদের আই একটা কাজ করার মতো একটা প্রয়োজন আছে এখনো মানে স্টিল আছে অলওয়েজ দেয়ার থাকবে তো এখানে আরেকটা ডিলেমা কাজ করে এই সেক্টর যেগুলির কথা মানে উল্লেখ করলাম মানে যেগুলি এই সেক্টরগুলোতে কাজ করার জন্য অনেক লেখক ফ্যাক্ট সম্ভবত ট্রাই করছে আগে কিন্তু প্রবলেমটা কিছুটা কালচারই আহ আমরা অ্যাডপ্ট করে ফেলছি যেমন ইসলামিক ইতিহাসের মাঝখানে রোমান্স টোমান্স যেগুলি নিয়ে আসছে যেগুলি আসলে আহ অকওয়ার্ড অকওয়ার্ড জিনিসও চলে আসে তো ওই ক্ষেত্রে কিন্তু কাজ হয় নাই তা কিন্তু না হচ্ছে কিন্তু ওই ওই স্ট্যান্ডার্ডে আর কি আমরা যে স্ট্যান্ডার্ড এক্সপেক্ট করি একটা ডিফারেন্ট টপিকে আমার মনে হয় ফেব্রুয়ারি মাস আজকে বাইশ তারিখ এই বইমেলা যারা ওপেন মাইন্ডেড সব জায়গাতে মানে সবার সবাইকে এক্সেপ্ট করে বা ই করতে চায় কিন্তু আপনারা সবাই জানেন যে বইমেলায় ইসলামিক আহ স্টল কিন্তু জায়গা দেওয়া হয় না ডেলিভারেটলি ডেলিভারেটলি জায়গা দেওয়া হয় না যদিও গতবার কিন্তু এইবার তো মানে বিভিন্ন নিউজে দেখলাম যে জোর করে বই ইসলামিক স্টল যেতে দেওয়া হয়নি জন্য জন্যে গতবারও কিন্তু কমপ্লিটলি কাজ করতে পারে নাই বই মেলাপে দুই দিন কি তিন দিন সেল হওয়ার পরে সম্ভবত বন্ধ করে দেওয়া হয় ও এর মধ্যেই বেস হয়ে গেছে হ্যাঁ কারণ কি মানে বন্ধ করে কি যুক্তির ব্যাপার আসলে চিন্তা করি যুক্তি আঘাতে ছিন্ন করে কিসের জট চিন্তার জট বা সামথিং মুক্তি জট হ্যাঁ চেতনার যাতে মুক্ত করে চেতনার জট চেতনার জট দিস ভেরি পিপল তারাই যখন সামনে দেখানো হয় করতে হচ্ছে যেমন মাক্তাবল আছে বাংলাদেশের সাত জায়গায় গতবার এই এখনো চলছে মনে হয় এটাই বেটার এটাই বেটার আমি চাইর থাকুক আমি চাই বিষয়টা এরকম হোক যে ওদের মেলাটা থাকবে ওখানে মাছি মাছি মারবে মানুষ আচ্ছা তো আজকে আমার মনে এখানে আমরা শেষ করতে পারি ইনশাল্লাহ আমার খুব ভালো লাগছে আজকে তো হয় কথা বলে যারা লেখালেখি করতেছে এখন বা লেখালেখির সাথে যুক্ত তাদের প্রতি আপনার কোন অ্যাডভাইস আছে কিনা আমি নিজের নিজের প্রতি যে দুটো অ্যাডভাইস দিই সেটা বলি অন্যদেরকে সম্ভব না কারণ আমি আমার তো আমি আছি তো এখান থেকে কথা বলাটা বোধহয় ইজি এবং সেই এক নম্বর যে ব্যাপারটা সেটা হচ্ছে লেখালেখির ব্যাপারটা সাথে রিয়া মানে শোফের ব্যাপারটা একদম অঙ্গাঙ্গী ভাবে জড়িত আর কি তো এই জায়গাটা মনে হয় ঠিক করাটা খুব দরকার মানে একটা সময় গিয়ে না চাইতেও বোধ হয় কোথাও সাবকনসিয়াস মাইন্ডে হয়তো বা হয়ে যায় তো এই ব্যাপার খুবই কনসিয়াস থাকা দরকার কারণ স্লিপ করার সম্ভাবনা খুবই বেশি এবং করাটাই স্বাভাবিক আর কারণ মানুষ এত প্রশংসা করে সামনা সামনি এবং কাউকে সামনা সামনি প্রশংসা করে তাকে জবাই করে দেওয়ার সমান মেরে ফেলার সমান সমান এ ধরনের একটা হ্যাঁ হ্যাঁ না তাকে মুখে তাকে মুখে বলা হয়েছে বা বালি ছুড়ে মারতে বলা হ্যাঁ ভাই আপনার লেখা আমার খুব ভালো হয় আমি তো তারা তাই না তো আহ কিন্তু হয়ে যাচ্ছে এবং ভিতরে যে একটা কিবোর্ড মানে অহংকার তৈরি হওয়ার যে বীজটা কিন্তু ওখানে রূপণ হয়ে যাচ্ছে তো এটা খুবই খুবই খুবই ফার্ডার গ্রাউন্ড তো এই ব্যাপারে মনে হয় যে খুব সচেতন থাকা উচিত এবং সেকেন্ড যে অ্যাডভাইস সেটা হচ্ছে লেখালেখি করতে থাকলে যে নেশার মতো তো দেখা যায় যে লিখতে থাকলাম লিখতে থাকলাম লিখতে থাকলাম তো নিজের আখিরা তার খবর থাকে না আর কি তো হ্যাঁ জি সরিড হয়ে যাওয়া নিজের আমল বা ইমব্যালেন্স হয়ে যাওয়া এক্সাক্টলি নিজের যে সেলফ ডেভেলপমেন্ট করা আমি যেটা বললাম যে হয়তো বাড়ে যাওয়ার সম্ভাবনা ঠিক রাখার ব্যাপারটা এবং সবচাইতে বেশি ইম্পর্টেন্ট সবচেয়েতে বেশি ইম্পর্টেন্ট আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আশা করি লেখার কন্টেন্টই যদি বলতে হয় সেটা তো বললামই সেটা তো বললাম যে লেখার কন্টেন্ট গুলো মনে হয় যে এখন সবাইকে একটা দিক নির্দেশনা দেওয়া পার্সোনাল লাইফ দিয়ে হোক কাজকর্ম দিয়ে হোক লেখা দিয়ে হোক ধন্যবাদ ইনশাল্লাহ আমরা তোমার আবার ডাকবো আমাদের আপনাদের সবাইকে অনেক অনেক অনেক ধন্যবাদ এবং এই আহ আয়োজন গুলো খুব আমি রেইন সিরার যে একটা অডিও পডকাস্ট আছে আমি ওটা শুনি এবং আসলে খুব বেশি হওয়া দরকার এবং আপনার যে উদ্যোগটা নিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অ্যামেজিং যে সমসাময়িক ব্যাপারগুলো নিয়ে কথা বলা মনে হয় যে এটা ছড়ানোর কাজটা খুব বেশি করে করা উচিত কারণ আমরা জানা তো এবং গাড়িতে বাইরে প্রচুর টাইম কিন্তু নষ্ট হয় শুধুমাত্র আপনার বাসে বা গাড়িতে যে রাস্তায় ইনশাল্লাহ ওকে তার আজকে আমরা শেষ করি আমাদের যারা শ্রোতা ভাই বোন আছেন তাদেরকে আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ আমরা জানিয়ে দিই আমাদের ওয়েবসাইট আছে ডাব্লিউ Facebook page, uh, facebook.com slash TheMuslimGlass. Uh, Please, if you like, share, comment, share, active segment, insha'Allah. Ritah uh, aska mutla ikhani. Subhanakallahumma wa bihamdik, astaghfiruka, wa tabu ilaik.